মানবতার সমাধান सलैकुम वरहमतुल्ला वबरिकी बांगलार का दूर सुप्रिय दर्शक श्रोता अपन के आमंत्रण जानी कुरान बोझारहज उपाय विषय अनुष्ठान देखारे हमारा पवित्र कुरान तर विषयगुलो के तरधना बोली जे कत सहजे उपस्थापन कर এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্বে আলোচনা করেছি বিশেষ করে বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সাহিত্যের বিচারে প্রবাদ বা উপমার যে বিরাট প্রভাব আছে এ বিষয়টি আমরা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে দেখে থাকি আজকে এই বিষয়ে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করার জন্য সহজভাবে আপনাদের বিষয়টি সম্পর্কে অবগতি দানের জন্য আমাদের স্টুডিওতে আমরা বেশ কয়েকজন বিজ্ঞ আলেম দিন এবং ইসলামী চিন্তাবিদকে উপস্থিত করেছি আমরা আলোচনার পূর্বে আপনাদের সাথে তাদের পরিচয় করে দেব আমার ডানে আছেন বিশিষ্ট আলেম দিন শেখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সাথে আছেন विशिष्ट आलमे दिन शेख अमान्लामाइल मदानी विशिष्ट इसलमी व्यक्तित्व डर आहमदुल्ला अनुष्ठान संचालन दायित्व आपते मुहम्मद लुकमान हुसें सम्मानित आलोचकवृंद के अनुष्ठान पक्ष के मुबारकबाद जानिए आलोचना शुरू कर পবিত্র কোরআন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় যে প্রচুর প্রবাদের ব্যবহার করেছে এবং সাহিত্যের বিচারে এটি একটি অনন্য বিষয় অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি অনেকভাবে যেহেতু এসেছে আমরা আজকের অনুষ্ঠানে একটি আয়াতকে আপনাদের সামনে নিয়ে আসব। সুরায় নূরায় মহান আল্লাহ কাফেররা যে কাজ করে যাচ্ছে তারা জনকল্যাণে হোক নিজের উপকারে হোক দুনিয়ার কাজে হোক হাজারো কর্মকাণ্ড তারা দুনিয়াতে রেখে যাচ্ছে বা করে যাচ্ছে এবং মনে করছে যে এসব কর্মকাণ্ড নিশ্চয়ই এর একটা ফল তারা পাবে কিন্তু তাদের এই কর্মকাণ্ড তাদের এই কাজের সব কিছুই যে নিষ্ফলে যাবে বিফলে যাবে কিছুই এর প্রতিদান তাদের পাবার মতো নয় এই বিষয়টিকে বোঝানোর জন্য অভিদ্র কোরআন মাজিদের এই আয়াতে ওল্লাদিনা কফারু আমা লুহুম কাসারা বিম্বিক তো এই যে একটি অত্যন্ত আকর্ষণীয় প্রবাদ এখানে এসছে তো এ নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আমি প্রথমেই শেখ মাদানিকে অনুরোধ করব যে এই যে আজকের উপমাটা এখানে আসছে সে বিষয়ে কিছু কথা বলার পাক বলেন আমারো যারা কুফুরি করেছে তাদের আমল সমূহ বহুবিদ তারা কর্ম করবে আমাল বহু বছন দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে বহু ধরনের আমল তাদের হবে কাজের অভাব নেই বহু ধরনের যে সমস্ত সমাজ কল্যাণমূলক কাজ জনকল্যাণমূলক কাজ দেশ ও জাতির জন্য কাজ আন্তর্জাতিক পর্যায়ের কাজ তাদের হাতেই রয়েছে আমরা এখন দেখতেছি তাই তাদের আমল সমূহ মরিচিকার মতো মরিচিকা তো আমরা জানি যে মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত ব্যক্তি বালুকারাশির দিকে যখন তাকায় তখন দেখে মনে হয় পানি ইহাস বহু দমান মান বিভাষিত ব্যক্তি পানি মনে করে অনেক সময় এই পিসঢালা রাস্তাতেও আমরা খেয়াল করি যে প্রখর রোদের সময় তাকালে সামনে মনে হচ্ছে পানি ঢেলে রাখা হয়েছে টল করছে পানি এই পানির আশায় মরিচিক মরিচিকার পিছনে পিছনে তারা দৌড় আছে সত্যিকার অর্থে এখানে একটি হাদিস সেট করলে আমরা আরও একটু সহজে বুঝতে পারি জিব্রাইল আলাই সালাতুয়সাল্লামকে আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পরে বললেন জিব্রাইল জান্নাত দেখে আসো জিব্রাইল আলহ সালাম জান্নাত দেখে আসলেন জাহান্নাম দেখলেন দুইবার দেখালেন দেখানোর পরে শেষের বারে এসে বলছেন যে আল্লাহ জাননাতে যাওয়া বড় কঠিন हुफफा जानू बिल मारे वीशाहवा जहां नाम के घर देश्बादी चिंता और चेतना दिए बस्तुबादी चिंता चेतना पिपासा मिटान कनीषिकार मानुष शांति जाहिलियत वस्तुबाद मानुष शांत जा विभिन्न तंत्र मंत्रे क्या आर छिटके चले आसते मानूष शांति करार बहुधरणी बनिए पा मानव रूपी जीव के सृष्टि कर विधान दिए आल्लहर विधान शांति आल्ला অশেষ ধন্যবাদ যে আজকে যেই উপমাটা নিয়ে প্রবাদটা আমরা আলোচনা করতে চেয়েছি অত্যন্ত সহজ ভাষায় তার একটা প্রেক্ষাপট ও মৌলিক বিষয়টা আপনি তুলে ধরেছেন তা আমরা শাহে শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এখানে যে মূল বিষয়টার দিকে আসলে ইঙ্গিত দিতে চাওয়া হয়েছে এবং ওদের শেষ পরিণতিটা যে কঠিন হবে সেই বিষয়টা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে এই মানুষ যদি চিন্তা করে একটু তাহলে সে নিজেই উপলব্ধি করতে পারে যে এই ধরনের একটা মানুষ যাকে আল্লাহ রাবুল আলামিন। এত সব বৈশিষ্ট্য দিয়ে তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন মর্যাদাশীল করলেন এরও জীবন কি একটা জানুয়ারের মতো হতে পারে যে জন্ম লাভ করবে খেয়ে দে মরে যাবে শেষ হয়ে যাবে তা তো কখনো নয় নিশ্চয়ই একে যেহেতু আল্লাহ রাবুল আইনামিন বহু বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যবান করেছেন অতএব এর একটা ভালো পরিণতিও বা একটা আরও পরের বিষয়ও তার জন্য অবশ্যই আছে যেমন এই প্রসঙ্গে অনেক বলা হয় যে একজন প্রসিদ্ধ ব্যক্তি তাকে এই ধরনের বস্তুবাজিরা তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি আপনি এইসব ইমান বা এইসব পরকাল আকেরাত এগুলি বিষয় নিয়ে আল্লাহর প্রতি করতে হবে এগুলি মনে করেন তিনি বললেন যে আসলে দেখো যে এই যে একটা সামনে বিশাল নদী এই নদীতে কেউ যদি বলে বা আমি যদি বলি যে সাধারণত স্রোত যেদিকে যায় সেদিকে একটা নৌকা ছেড়ে দিলে এমনিই চলে যায় কিন্তু সেই স্রোত ছাড়া স্রোতের বিপরীত দিকে একটা নৌকা মাঝি ছাড়া চলে আসতেছে তোমরা কি এটা বিশ্বাস করবে না বলবে না এটা তো অবাস্তব কথা হতেই পারে না এটা মানে সব কিছুর একটা সেখানে মাঝি ছাড়া চলতেই পারে না যদি এটা এই হয়ে থাকে তাহলে গোটা বিশ্ব কি এমনিই সেগুলি চলতেছেন না কেউ পরিচালনা করতেছেন অবশ্যই সেগুলি একজন পরিচালক রয়েছেন বলে তিনি সে ব্যক্তি কাছে তারা ওই বস্তুবাদীরা তারা বিশ্বাস করলেন বা বাধ্য হলেন তার কাছে এই করতে যে না আসলেই আল্লাহ বলে আলমিন আমাদেরকে এত সুন্দরভাবে এত কিছু দিয়েছেন এগুলি এমনিই নয় বরং এর পিছনে আরও একটা বিশাল উদ্দেশ্য রয়েছে যেখানে আমরা যদি এই পৃথিবীতে ভালোভাবে চলি তাহলে তার জন্য আমাদের রয়েছে সেখানে বিশাল প্রতিদান আবার যদি আমরা এই পৃথিবীতে অন্যায় অপকর্ম করে চলি রয়েছে সেখানে আমাদের জন্য শাস্তি এটা শুধু নতুন কথা নয় যতগুলি আসমানিক ধর্ম রয়েছে সেই অহুদিবাদ বলুন আর খ্রিস্টান বাদ বলুন আর যেই বলুন না কেন সব ধর্মেই মানুষকে শুধু পার্থিব জীবনের জন্যই নয় বরং আরো সামনে কিছু রয়েছে কিছু রয়েছে সব ধর্মে যারা নিজেরা নির্বোধ মানুষকে মানুষ সাধারণত সবসময় নিজের ধারণাটাই অন্য ধারণা করে থাকে আল্লাহ রা বলে আলম বলছেন মানুষেরা যেমন ইমান এনেছে তোমরা ইমান আনো তারা জবাব দিচ্ছে এরাই হলো আসলে কারণ সে উদ্ঘাটন করতে তা খান সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটু বিরতি নেবার আমরা বিরতি শেষে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথে একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আলাই আবার নেমে আসবে তার জলের কপালের উপরে কাপ মানে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জা সাথে কিয়মতের আলামত আজ রাত ১২টায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে ইস টিভি বাংলায় ডায়লগ ডিসকশন উইটনেস ডক্টর জাকির ইন অফ দেখুন সম্মুখ সমরে। सम्प्रचार सकाल साढ़े दस टाइम जरा भूले गल्लाहर विधान नुले रेखे दिए अल कौर आन कमने रक्षा पा तर ईमानी मती रहा শেখ মতিউর বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন আসসালাম আলাইকুম ওরিপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ আমরা আলোচনা শুনতেছিলাম শেখ শহীদুল্লাহ খানের কাছে যে এই আয়াতের মাধ্যমে এই উপমান মাধ্যমে যে মৌলিক বিষয়টির ধারণা দেওয়ার জন্য এখানে একটি দৃষ্টান্তের স্থান দেওয়া হয়েছে উপমিত দুইটা বিষয় পাশাপাশি নিয়ে আসা হয়েছে তা আমরা ডক্টর আহমদুল্লাহকে বিষয়টি একটু আলোচনা করার জন্য অনুরোধ করব। আগের পর্বের কথা এখানে নিয়ে আসি সেখানে অবিশ্বাসীদের অন্তকরণের অবস্থাটি বলা হয়েছিল যে অবিশ্বাসী এখানে আমরা যে কাফের শব্দটি বলছি যারা বিশ্বাস করে না অর্থাৎ সত্যের উপরে যাদের আস্থা এই শ্রেণীর মানুষের অন্তরের অন্তঃকরণের অবস্থা কি সেটা পাথরের চাইতে কঠিন এই শ্রেণীর মানুষের অবস্থা কি সেগুলো এই যে একটা তাদের ইন্টারনাল যে তাদের যে ভিতরের যে অনুভূতি সেই অনুভূতিটি মৃত পাথরের মতো শক্ত এই ধরনের একটি মৃত অনুভূতি থেকে সেন্স থেকে তারা যা করছে সেটাও ভিত্তিহীন কিছু অনুভূতি কিছু বিচার বিবেচনা আছে যারা আমরা যাদেরকে বলে থাকি আধুনিক শিক্ষিত বিভিন্ন জ্ঞানে তারা পরিপক্ক এইসব অবিশ্বাসীদের সঙ্গে যদি একান্তভাবে কথা বলে জানা যায় যে আপনারা প্রতিমা পূজা করছেন পার্বণে অনুষ্ঠানে এদেরকে একটু এখন এই শ্রেণীর কাছে আপনি একান্ত ভাবে জিজ্ঞেস করে দেখুন তাদের কাছেই তাদের আমল কাছ चिंता शक्ति गए समान तक अवस्था देखे मन करते पानी এটা দিয়ে পিপাসা নিবার এই উভয় শ্রেণীকে একটি মরিচিকার কোনো ভিত্তি নাই যা শুধু মানুষকে বিভ্রান্তের ভিতরেই নিক্ষেপ করে যা মানুষকে শুধু হতাশার ভিতরে নিক্ষেপ করে তো এই অবিশ্বাসী শ্রেণীর এটা একটা চূড়ান্ত সেই বিপর্যস্ত অবস্থা যে তাদের মনোজগত যেরকম ভাবে বিপর্যস্ত নিরাশা এগুলোই সৃষ্টি হয় প্রকৃতপক্ষে একজন অবিশ্বাসীর অন্তর থেকে এই সেন্সটাই কিন্তু জীবনের শেষ পর্যায়ে বেরিয়ে আসে কি করে গেলাম আসলে এগুলোর কোনো ভিত্তি নাই এই হচ্ছে একটা চমৎকার এই সময়ে তার পানির জন্য তৃষ্ণা মিটানোর জন্য কোথাও না কোথাও তাকে যেতেই হচ্ছে যেখানেই মনে হচ্ছে যে একটু পানি পাবো তৃষ্ণা মিটবে দৌড়ে চলে যাচ্ছে এটা এইরকম মানুষের বেলায় হতেই পারে তো সে মরিচেকে মনে করলো ওখানে পানি আছে দিল দৌড় সেখানে চলে গেল পবিত্র কোরআন সেখানে বলছে যে হাততাইজা যা আহু লামিয়া জিদ হুসাইয়ান কিন্তু ফাওয়াজাদ আল্লাহা তো ঠিক একটা মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর আমলকে ভুলে যায় আল্লাহর বিশ্বাসকে সে ওখান থেকে দূরে চলে আসে এবং আল্লাহর সাথে বিদ্রোহী হয়ে সে একটা জায়গায় আশ্রয় নেবার জন্য চলে যাচ্ছে অথচ ওখানে যে এবার দেখছে যে আল্লাহ ওখানে দাঁড়িয়ে আছে ফাল্লাহ সারিউল হিসাব তিনি এখন তার হিসাব নেবেন তাহলে অবস্থাটা কত করুন হবে তা আমি আশা করব মাদানী সাহেবকে যে এই করুণ পরিণতিটা আমাদের সামনে যেহেতু আর একটু ক্লিয়ার করে বলতেন করুণ পরিণতির কথাটা আল্লাহ পাক চমৎকার করে বলেছেন সুরাতুল মুলুকের মধ্যে আল্লাপাক বলছেন তাকাদু তামাইয়া জমিন আল গাইজ উল্লামা উলিয়া খাজানিক হম ডেকেছিলো আল্লাহর দিনের দিকে ফিরে আসো সত্যের উপলব্ধি এখন বলছে কি মানতাম তাহলে এখন পরিণতি কেমন তারপর আল্লাহ আমাকে ফিরে দাও আবার ইসলামের সুশীতল তলে আশ্রয় গ্রহণ করে ফিরে আসতে চাই কিন্তু না একটি মাত্র আয়াতের ভিতরে একটি চিন্তাকে প্রবাহিত করা একটি হলো তার কর্ম কর্মের মূল্যায়ন কর্ম হচ্ছে একটা অস্তিত্বশীল বস্তু এটাকে উপমাত্র पर जीवन एक भय हिसाब से आयातर भानुष्ठ चिंता के कर्मेस পরজগগত পর্যন্ত নিয়ে যাওয়া যেটা আমাদের শেখ মাদানী সুরা মুলুকের কয়েকটি আয়াতের মাধ্যমে যে সেদিন কিন্তু তারা এই মরিচিকার পিছনে দৌড়ানোর করতে কিন্তু থাকা অবস্থায় তাদের ভিতরে তাদের পূর্বপুরুষ তাদের পিতামাতার মাতার ট্রেডিশন কালচার যাকে বলা হয় প্রথা যাকে বলা হয় মা বা যত না আলে হি আনা আমাদের বাবদা দ্বারা মূর্তি পূজা করে গেছে আমরা তাই করতেছি আর বাবা যা হয় হবে হবে কিন্তু এ করে করে তারা যখন মৃত্যুর মধ্য দিয়ে যখন তারা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন এটা একটি চমৎকার যেটাকে মাসাল বলা হয় বা উপমা আমরা সেখান থেকে এই বিষয়টি জানতে পারি তো ডক্টর আহমদুল্লাহ এবং শেখ মাদানী আপনাদের অশেষ ধন্যবাদ আমরা খান সাহেবের দৃশ্যে আকর্ষণ করবো যে ডক্টর আহমদুল্লাহ একটু আগে বলেছেন যে একটা শ্রেণী থাকতে পারে যাদের আমরা লার্নের দার্শনিক বৈজ্ঞানিক এরকম একটা শ্রেণিতে ভাগ করে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে আমরা রাখব কিন্তু সেখানে মাদানী সাহেব যে কথা বললেন যে আসলে যদি প্রকৃতগতভাবে আমরা যদি টাকাই গুরুত্বের সাথে যদি বিষয়টা বিবেচনা করি তাহলে দেখব যে এদের মতন বোকা অজ্ঞ কেউ হতে পারে না ইসলাম কখনো সঠিক জিনিসটা বাস্তব জিনিসটাকে ইসলাম কখনো সেটাকে অস্বীকার করে না জি অবমূল্যায়ন করে না এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম চিনি বলছেন আর নাস তো মানুষকে আল্লাহ রাসুল সাল্লাম তিনি এই খনিজ সম্পদের সাথে তুলনায়ন করেছেন খনিজ সম্পদ যেই দেশেই থাকুক আর যেই যুগেই থাকুক তার মূল্য মূল্যই আছে मत मानसिकताओ थाम तबू ता मूल्यायन कर যেমন যারা সমাজে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি তারা কিন্তু ইসলাম কে সত্য ধর্ম হিসাবে মনে করে রাসুল করে কত শতী হিসাবে তারা অনেক মূল্যবান এমনকি তারা কোরআন এবং ইসলাম সম্পর্কে এর মূল্যায়ন করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে কিন্তু যারা নিজেরা কিছু ঠিকই উদাহরণ দিয়েছেন যে তাদের এই সৎ কাজ গুলো ঠিক মরিচিকার মতো তুমি বিশ্বাসের কাছে এসেও সত্যের কাছে এসেও সত্য গ্রহণ করতে পারল না এটা বরং তার জ্ঞানের সঙ্গে সবচেয়ে বড় প্রথম হলো सत्य जिन दि ग्रहण करकेजन स्वीकृति देवर साथ ग्रहण कर दर्शक श्रोता आज के आलोचना थे मौलिक गुरुत्वपूर्ण विषय सामने उपस्थापित आशा करबे विभ्रांति যে কেউ তার জ্ঞানে গর্ভে একটা সত্যকে উপলব্ধি না করে সত্যটা উপস্থাপন করছে মাত্র কিন্তু সেই সত্যের বোধ উদয় তার ভিতরে ঘটল না সত্যকে সে গ্রহণ করলো না সত্য অনুযায়ী সে আমল করলো না বরং সে আগে যেরকম ছিল সেই রকমই রয়ে গেল, সত্যের কাছে এসেও সত্যটাকে যেন পাইল না তার কিন্তু পরিণতিটা অত্যন্ত করুণ অত্যন্ত অসহায় অত্যন্ত হতভাগা আমরা আশা করব। আল্লাহ আমাদেরকে এই উপমার দ্বারা যে হেদায়তটা দান করেছেন আমরা হেদায়ত লাভ করতে পারি এবং এই মতে আমরা নিজের জীবনকে গড়তে পারি আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি प्रिठी बीते ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रुतिदन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजखनाकुम मिन्कबल अन्याथिया योम ला बैउन फीह वला खुल्प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 जकता तो दान अर्थ पाठातेन बैंक सच रोड बेमिंग नंबर शून्य তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক এক দুই টাকা আমাদের ইমেল করুন My name is Fariq Zakaneek. I am Zachary My name is Rustan Naeg. You are the best of the people who ornament God. The same as the moim God and the ordinary. You are the best of people. You hud to want the He своих needs. You see them in, the nation, in the nation, as well as the